এইভাবে চার বন্ধুর ঝগড়া হয়ে গেল এদিকে বাঘ এই সুযোগের অপেক্ষাতেই ওদের আশেপাশে ঘুরে বেড়াত যে কবে এই চারজন আলাদা হবে আর ওদের স্বীকার করবে আজও ও ঝোপের পেছনে লুকিয়ে সব ঘটনা দেখছিল আজ তো দেখছি দারুন সুযোগ এবার আমি এই চারজনকে এক এক করে শেষ করব। আর পেট ভরে খাবো আলাদা আলাদা দিকে ঘাস খেতে চলে গেল আর সুযোগ পেয়েই বা ওদের উপর ঝাঁপিয়ে পড়ল আর এক এক করে চারজনকেই মেরে ফেললো। যতদিন ওরা একসাথে ছিল কেউ ওদের ধারে কাছে ঘেসতে সাহস পেত না কিন্তু থাকতে হবে যদি তোমরা যেকোনো বিপদে একসাথে মোকাবিলা করো তাহলে সারা জীবন তোমাদের কেউ কোনো রকমের ক্ষতি করতে পারবে না আর নিশ্চিতভাবে জয় তোমাদেরই হবে তুমি ঠিক একসাথে খেলবো আর অন্য টিমকে হারিয়ে দেব দেবো একদম ঠিক বলেছো। কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি